ইবনু উমার রাজিয়াল্লাহ তাল্লু হতে বর্ণিত উমর ইবনু খাত্তাব রাজিয়াল্লাহ তাল্লাহু জুমার দিন দাঁড়িয়ে খুদ্বা দিচ্ছিলেন এ সময় নাবি সাল্লাহ আলহ সাল্লামের প্রথম যুগের একজন মুহাজির সাহাবা এলেন উমর রাজে আল্লাহ তাল্লাহ্নকে ডেকে বললেন এখন সময় কত তিনি বললেন আমি ব্যস্ত ছিলাম তাই ঘরে ফিরে আসতে পারেনি এমন সময় আজান শুনে কেবল অজু করে নিলাম উমর রাজে আলাহ বললেন কেবল অজুই অথচ আপনি জানেন যে আল্লাহ রাসুল সাল্লু আল্লাহ সাল্লাম গোসলের দিতেন